আবদুল্লাহ ইবনু মাসুদ রদিয়াল্লাহ তল আনহু হতে বর্ণিত তিনি বলেন আমাদের অবস্থা এ ছিল যে যখন আমরা নবী সাল্লাহ আলাইসাল্লাম এর সঙ্গে সালাতে থাকতাম তখন আমরা বলতাম বান্দার পক্ষ হতে আল্লাহর প্রতি সালাম সালাম অমুকের প্রতি সালাম অমুকের প্রতি এতে নবী সালু আলি সাল্লাম বললেন আল্লাহর প্রতি সালাম তোমরা এরূপ বলো না কারণ আল্লাহ নিজেই সালাম বরং তোমরা বলো আতাহুল্লাহি তুমাইন অর্থাৎ সমস্ত মৌখিক দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য হে নবী আপনার উপর সালাম এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক সালাম আমাদের প্রতি এবং আল্লাহর বান্দাগণের প্রতি তোমরা যখন তা বলবে তখন আসমান বা আসমান ও জমিনের মধ্যে আল্লাহর প্রত্যেক নেকবান্দার নিকট তা পৌঁছে যাবে এরপর বলবে আশাদু আল্লাহ ইহ্লাহ ও আশাদু আন্না মুহাম্মাদান মুহাম্মদ আব্দহু রসুল অর্থাৎ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লু আলহ সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল অতঃপর যে দুয়া তার পছন্দ হয় তা সে বেছে নিবে এবং পড়বে